আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ তালাহুতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ সালাতে আমিন বলে আর আসমানে মালাইকাহ আমিন বলেন এবং উভয়ের আমিন এক সময় হয় তার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়